ডলী আজকে আমরা আলোচনা করবো হাজত জিন তিনি বলেন আমি রসুল সাল আলী ওসাল্লামের সাথে জাহরান নামক এক স্থানে আমি ছিলাম সেখানে আমি পিলু ফল নামাজ পারছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী বললেন যে যাবের তুমি কালো কালো ফলগুলি পারো কারণ সেগুলি সুস্বাদু হয় যাবের আব্দুল্লাহ রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ আলী আসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল্লাহ আপনি কি ছাগল চড়িয়েছেন উনি বললেন হ্যাঁ আমি ছাগল চড়িয়েছি এবং মক্কার লোকদের কাছে কিছু কে রান বিনিময়ে আমি ছাগল চড়িয়েছি জিজ্ঞাসা করলেন আপনিও কি ছাগল চড়িয়েছেন রসুল সাল আলী আসাল্লাম বললেন হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি দর্শকী সকল আম্বি আলী হিসাল সালাম ছাগল চড়িয়েছেন সাগল কেন চড়াইলেন হ্যাকমত একটা অন্যতম অনেক হ্যাকমতের মধ্যে এটাও একটা হ্যাকমত হল যে সাগল এটা সে খুব এদিক সেদিক চলে দুইটা একটা হল একজন নবী সে তার উম্মতকে চালাবে এজন্য সে ধৈর্যের প্রয়োজন আছে আর সাগল যেহেতু এদিক সেদিক ছোটাছুটি করে তো তাকে নিয়ে ধৈর্যের সাথে চলতে হয় এজন্যের পরীক্ষা আর একটা হল এই ছাগলের মধ্যে একটা গুণ আছে কি গুণ তার সহজাতির মহাবত ভালোবাসার গুণ আপনি একটা কাঁঠার কয়েকটা ছাগল মিলে পুরো পাতাগুলি খেয়ে নেবেন মহাব্বত ভালোবাসার সাথে তো এই জন্য আমি আলহি সালাম ছাগল চড়াতেন তাদের প্রশিক্ষণের জন্য আল্লাহ সুহান হতে পারত আমাদেরকেও রসুল্লাহ আলী আসালামের অনুসরণ করার তৌফিক দান করুন তার পদঙ্ক অনুসরণ করে তার এত করে নবী আলি সালাতামের আনুগুত্য স্বীকার করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন ও আখরি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ বরক